হাকাম রজিয়াল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন আমি আবু জুহাইফা রজি আলাহ তুয়ালাহকে বলতে শুনেছি তিনি বলেছেন একদিন নবী সাল্লাহ সাল্লাম দুপুর বেলায় বাথাহর দিকে বেরোলেন সে স্থানে অজু করে জুহরের দোর রাকাত ও আসরের রাকাত সলাত আদায় করেন তার সামনে একটি বর্ষা ছিল। বর্ষার বাহির দিয়ে নারীরা যাতায়াত করছিল সালাদ শেষে লোকজন দাঁড়িয়ে গেল এবং নবী সাল্লাই্লাম এর হাত ধরে তারা নিজেদের মাথা ও মুখমণ্ডলে বোলাতে লাগলেন আমিও নবী সাল্লাহ সাল্লাম এর হাত ধরে আমার মুখমণ্ডলে বোলাতে লাগলাম তার হাত বরফের থেকেও স্নিগ্ধ শীতল ও কস্তুরির থেকেও বেশি সুগন্ধিময় ছিল